দেখা পুল হায় মার দিবী দেখা ও চুল হা তু বিচ وتط ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাইয়ের সময়ে কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো তারা এসে বলল আপনি আপনার সম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দিব যে স্রষ্টা বলতে কিছুই নেই এই পৃথিবী কোনো স্রষ্টা ছাড়া একা একাই সৃষ্টি হয়েছে এবং এই পৃথিবী কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একাই পরিচালিত হচ্ছে কুফার গভর্নর বিতর্কের জন্য যুগ শ্রেষ্ঠ ফকেহ ইমাম আবু হানিফরহেমাহুল্লাকে দাওয়াত দিলেন দেখার জন্য সকলে উপস্থিত নাস্তিকটা ঠিক সময়ে মঞ্চে এসে উপস্থিত হল ইমাম আবু হানিফর আহেমাহুল্লাহ ইচ্ছা করেই দেরি করতে লাগলেন আবু হানিফর আহেমাহুল্লায় রাস্তে দেরি হচ্ছে দেখে নাস্তিকরা হইচই শুরু করলো। এবং হাসাহাসি করে বলতে লাগল আবু হানিফা ভয় পেয়েছে আমাদের সাথে বিতর্ক করার মতো সাহস তার নেই এজন্যই সে আসছে না কিছুক্ষণের মাঝেই দেখা গেল ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তাড়াহুড়া করে একই মঞ্চে এসে উপস্থিত হলেন তখন নাস্তিকরা বলল আপনি কেন দেরি করলেন আমরা তো জিতে গেছি আবু হানিফা রাহেমহুল্লা বললেন শান্ত হও কে জিতবে সেই বিষয়ে পরে আসছি আগে শোনো কেন আমার দেরি হলো সবাই বলল আচ্ছা ঠিক আছে বলুন কেন আপনার দেরি হলো আবু হানিফ রাহেমহুল্লা বললেন আমি এখানে আসার জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হলাম আমার বাড়ি থেকে এখানে আসতে মাঝখানে একটি নদী পরে আমি যখন নদীর পারে আসি তখন দেখতে পেলাম নদীতে কোনো নৌকা নেই আমি খুব চিন্তায় পড়ে গেলাম নৌকা ছাড়া কিভাবে আসব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দেখতে পেলাম নদীর মাঝখান থেকে একটি বিশাল বড় গাছ বেরিয়ে আসলো গাছটি একাকি চিরে টুকরো টুকরো হয়ে তকায় পরিণত হয়ে গেল তারপর তক্তাগুলো একটি অপরটির সাথে জোড়া লেগে একটা নৌকায় পরিণত হলো নৌকাটি আমার সামনে এসে থামলো আমি নৌকায় উঠলাম নৌকাটি একাকে চলতে লাগলো এবং আমাকে এবারে নামিয়ে দিল আমি নেমে এখানে চলে আসলাম এটাই হলো আমার দেরি হওয়ার কারণ এ কথা শুনে নাস্তিকরা সবাই অট্র ফেটে পড়লো এবং বলতে লাগলো এটা কি করে সম্ভব যে একটা গাছ কোন মানুষের স্পর্শ ছাড়া একা একা চিরে নৌকায় পরিণত হয়ে গেল এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না আবু হানিফ রাহেমাহুল্লা তখন তাদেরকে লক্ষ্য করে বললেন একটি গাছ একা একা নৌকায় পরিণত হয়েছে, এবং আমি সেই নৌকা চিরে নিফ রহেমাহুল্লা জিজ্ঞেস করলেন বিশ্বাস না হওয়ার কারণ কি তারা বলল মানুষ বা যন্ত্রের সাহায্য ছাড়া একটা নৌকা কখনো নিজে নিজে তৈরি হতে পারে না আর কোনো মাঝি বা নিয়ন্ত্রক ছাড়া কোনো নৌকা একা একা চলতে পারে না এই জবাব শোনা অনুযায়ী, কোন মানুষের স্পর্শ ছাড়া কোন স্রষ্টা ছাড়া একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে তাহলে এই বিশ্ব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র নদী নালা গাছপালা পশু পাখি এগুলো একটা চলতে না পারে তাহলে একা একা কিভাবে পরিচালিত হচ্ছে এই কথা শুনে নাস্তিকদের বাকরুদ্ধ হয়ে গেল তারা হতবাক হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না ফাবুম